আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমিত বয়ান আয়ত্নাল আল আহাতের আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন وانؤمن ب 89 من خروج الدجال ونزول عيسى ابن مريم السلام من السماء الى اخر القول তুমি বলছিলেন যে কেয়ামতের আলামতগুলোর উপর আমরা ঈমান রাখি তার মধ্যে প্রথমে উল্লেখ করেছেন খুরুজুল দাজ্জাল এ হচ্ছে সবচেয়ে বড় আলামত বিশেষ করে ফিতনার প্রতি সাবধান করার জন্য আমাদের ইমাম বিষয়টিকে আগে নিয়ে এসেছেন খরুচ দাজিয়াল আর দার্জাল প্রথম আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে দাজ্জাল আমরা গত কয়েকটি পরে আলোচনা করেছি দর্শকবৃন্দ দাজ্জাল শব্দের অর্থ এবং দার্জালের বিভিন্ন অবস্থা সেগুলি আমরা গত কয়েকটি পর আলোচনা করেছি বিশেষ করে দাজ্জাল অর্থ এমন লোক যে ভেলকিবাজ যে মানুষকে মিথ্যাবাদী বাদী এর অর্থ আমরা আগে বলেছি এবং আমরা বলেছি যে দাজ্জাল সম্পর্কে সাল্লাহ সাল্লাহ আসালামকে প্রথমে ধারণা পূর্ণ ধারণা দেওয়া হয়নি তখন ইবনে সৈয়াদ নামে এক ব্যক্তি ছিল ইহুদিদের সন্তান তো তাকে দেখতে অনেকটা দাজ্জালের মতোই মনে হতো তার যে সমস্ত আলামত সাল্লাহ সাল্লি সাল্লাম বলতেন দেখা গেল যে সে আলামতগুলো অনেকগুলোই ইবনে সৈয়াদের সাথে মিলে যায় এই জন্য রসুল্লা সাল্লাহ আসালাম প্রথম প্রথম এভাবে সন্ধিহান ছিলেন আল্লাহ তাকে এভাবে জানাননি যে সে দজ্জাল কিনা সাহাবা একরাম তার সম্পর্কে বিভিন্ন রকম বর্ণনা বলার পর রসুল্লাহ কয়েক ভাবে চেয়েছেন এই ইবনে সৈয়াদকে দাজ্জাল কিনা সেটা বের করতে পরবর্তীতে যখন তিনি বুঝতে পারেন রসল্লাহাম সে দাজ্জাল না তখন তাকে ছেড়ে দিলেন এবং সাহাবা একরামের মধ্যে একটা বিরাট গোষ্ঠী তখনও মনে করতেন যে ইবনে সৈয়াদ দাজ্জাল কিন্তু ইবনু সৈয়াদ জালনার পরবর্তীতে রসোল্লা হাদিসের কারণে রসোল্লা সালাম কাছে স্পষ্ট হয়ে যায় এবং তিনি এরপর থেকে আর আর কোনো কথা বলেননি তামিম উদ্দারের সেই হাদিসটি আমরা গতভাবে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে ইমাম মুসেম রাহমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছে নিয়ে এসেছেন তার কিতাবে কিন্তু ইমাম বুখারি কিন্তু হাদিসটি আনেননি ইমাম বুখারির শর্তে সেটা পূর্ণ হয়নি বলে তিনি আনেননি ইমাম মুসলেম তার এই তার সনদে আমির তার থেকে এসেছেন হাক ইবনে কাইস এর বোন তিনি প্রাথমিক যারা হিজরত করেছেন তাদের অন্তর্ভুক্ত এক মহিলা ছিলেন তিনি হাদিসটি শুনিয়েছেন যে তিনি একবার যখন একটা পিরিয়ড ছিলেন যখন তিনি ঈদ্মত ছিলেন এমন সময় মাকতুমের ঘরে তিনি ছিলেন তিনি সেখানে ঈদ উৎগ ছিলেন তখন সেখানে তিনি শুনতে পেলেন যে সাল্লা সাল্লাই এর যিনি আহ্বানকারী তিনি রাখছেন যে আসলাতুজামে আসলাতুজামে আসলাতুজামে অর্থাৎ সালাত হবে সালাত হবে সালাত হবে সাধারণত যখন কোন সত্যিকার সালাত ওক্ত হয় তখন সে আজানি হয় কিন্তু যখন বিশেষ কোনো ঘটনা ঘটে বিশেষ সমস্যা থাকে তখন রসোল্লাহ সাল্লাহাম সালাত জামিয়া বলে ডাকতেন যে একটা সালাদ হবে একটা দেওয়া হবে একবার অথবা কোন আলোচনা হবে সেজন্য তিনি ডেকেছেন তো এই ডাকার কারণে চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসলো রসুল্লাহাম সাথে সালাদ আদায় করলো তারা একসফে মহিলারা ভিন্ন সফে এভাবে পুরুষরা একসফে মহিলা ভিন্ন সফে সালাদ আদায় হল সালাত আদায়ের পর রসুল্লাহ সাল্লাহাম সালাদ শেষ করার পর তিনি মেম্বার উপরে উঠলেন মেম্বার উপরে তিনি হাসলেন এবং বললেন প্রত্যেকে তার জায়গায় বস তোমরা কি জানো তোমাদের কেন আমি একত্রিত করেছি তারা বলল আল্লাহ তার রসুল তখন রসুল্লাম বললেন ইন্নি হেমা জামায়ামা তিনি বললেন যে আমি তোমাদেরকে কোন আবেগ বা বিরাগ কোনটার জন্য ডাকিনি বা তোমার তখন দেখেছি এই জন্য যে তামিম দায়েরি যে আগে নাসরানি ছিল সে আসছে সে একটি আমার হাতে বায়াত করেছে এবং সে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে একটি হাদিস বর্ণনা করছে দার্জিয়াল সম্পর্কে যা তোমাদের সাথে যা তোমাদেরকে আগে যা বলেছে তার সাথে মিলে যায় তখন তিনি বললেন যে হাদ্দি আমাকে সে জানিয়াল জানালো আন্না হো রাকি বাফি সফি এতিন বাহারি থালিন রাজু আলমিন যে তিরিশ জন মানুষ সহ লক্ষমা এবং জুজাম দুই গোত্রের তিরিশ জন মানুষ সহ সে একবার জাহাজে উঠল সমুদ্রের সামুদ্রিক জাহাজে উঠলিমুল মৌজু শাহরান ফিল্ড বাহারে সমুদ্র এক মাস পর্যন্ত তাদের নিয়ে সমুদ্রের ঢেউ তাদের নিয়ে আন্দোলিত করলো অর্থাৎ তারা কেউ ভালো অবস্থা ছিল না তারা যেকোনো সময় বিপদগ্রস্ত হতে পারতো এরকম অবস্থা ছিল সোম আর পািরাতফিল্ড বাহারে হাত্তা মগরিবা শামসি তারা তখন সমুদ্রের তীরে এক জায়গাতে তাদের নৌকাটাকে সেখানে তাদের জাহাজটাকে সেখানে নোংর করলো নোংর করে তারা সূর্য ডুবার সময় তারা বসে সেখানে বসে থাকলো নৌকার ভিতরে বসে থাকলো এমন সময় কেউ কেউ এতে প্রবেশ করলো সে উপর দ্বীপে দ্বীপে প্রবেশ করলো সেখানে দ্বিভ্রস্কর তারা দেখলো যে ফালাকি তোমা একটা এত চুল তার শরীরে তখন তারা বললো অন তুমি কে তুমি কে তোমাকে দেখে তো ভয় পাওয়ার মতো অবস্থা তখন সে বলল আনাল জাসা আমি হচ্ছি জাসা এ থেকে হাদিসা বলা হয়ে থাকে জাস আসা শব্দের অর্থ হলো যারা গোয়েন্দাগিরি করে সে অর্থে কল ওাল জাসা তারা বললো কি কল আই হল কম কোন উত্তর না দিয়ে বলল হে লোক সকল তোমরা চলো এখানে ধীরের মধ্যে একটা লোক আছে তার কাছে তোমাদের তোমাদের ব্যাপারে অনেক কিছু জানার আছে বা ইন্নকিল আস লোকটি তোমাদের খবর জানার জন্য খুব আগ্রহের সাথে বসে আছে একজন নাম ধরে যাকল আমরা আমাদের নাম তো না হাত না দীর আমরা খুব দ্রুত তার সাথে গেলাম এবং সেই সেই বিরাট গৃহে প্রবেশ করলাম ফাইজাফান আমরা তখন সেখানেই দেখলাম যে এত বড় সৃষ্টি তাকে আমরা দেখেছি এর আগে কখনো দেখছি আমাদের মনে হয় না এত বড় সৃষ্টি সৃষ্টির দিক থেকে সে বড় অসাধ্য ওয়াধাখান এবং সে বা তাকে কঠিনভাবে বেঁধে রাখা হয়েছে মজুমা তা নদা হইলে অনকিহী তার ঘাড়ের দিকে তার হাতগুলো একসাথ করে মা বাইন রকবতাই ই কার হাদিদ তার দুই দুই পায়ের গোড়ালি এবং তার দুই হাঁটু লোহা দিয়ে আটকে রাখা হয়েছে কুলনা ওই এলাকা আমরা বললাম যে তোমার ধ্বংস আরব তখন সবাই বলল যে আমরা তো আরব কিছু আরবের কিছু লোক রাকিব নফিস বাহিরিয়া সমুদ্রে উঠেছি সমুদ্রের নৌকে উঠেছি জাহাজে উঠেছি ফনালা আমরা সমুদ্রের বিভিন্ন ঝঞ্ঝায় পড়ে এমন অবস্থায় এসেছি এখানে এসে আমাদের সমুদ্র ডুবাডুবো আরম্ভ হল সমুদ্রের মধ্যে আমাদের নৌকা সেই জন্য বিনাল বাউজ সাহান এক মাস পর্যন্ত আমরা এই কঠিন বিপর্যয়ের মুখে মুখে আসি তারপর এই তোমার এই উপদ্বীপে এসে পৌঁছলাম এরটুকু বলার পরে আমরা ফা না ফি আক্রবিহা আমরা তার কাছে বসলাম আমরা তার কাছে বসে অর্থাৎ আমরা এই এই উপদ্বীপের কাছে করলাম আমরা আমাদের আমরা উপদ্বীপে ঢুকলাম আর এখানে এসে আমরা এই দাব বা এই প্রাণীটাকে পাইলাম যার সরাসরি চুল দিয়ে ঢাকা আমরা জানি না তার পিছন কন্দিক সামনে কন্দিক বুঝা যাচ্ছেন এরকম একটা একটা প্রাণী পাইলাম ফকুলনা ওয়াইলে কেম তারপর আমরা বললাম যে তোমার দংশ তুমি কে বলো ওই চুল চুল সম্পন্ন লোকটিকে ফকাল আনাল জাসা আসা ওই চুল সম্পন্ন এই প্রাণীটি বলল যে আমি আমার নাম জাসা কুলনা আমল জাসা আমরা তাকে জিজ্ঞাসা করলাম জাসা কি সে বলল সে কিছু না বলে আমরা আমাদেরকে এই লোকটির কাছে নিয়ে আসলো দিদার মধ্যে যেন আসা এবং বলছিল সে লোকটি ওই প্রাণীটি বলেছিল যে লোকটি যে যার কাছে তোমরা যাচ্ছ সে তোমাদের খবর শোনার জন্য খুব আগ্রহ করে আছে আকবাল না ইসরা হচ্ছে লোকটি তার কোনোটি কোন প্রশ্নের উত্তর না দিয়ে বললো আমাকে তোমরা বাইসান বাগান সম্পর্কে বলো খেজুর কি ফল দেয় কিনা কুলনা আল্লাহ নাম আমরা বললাম হাঁ ফল দিচ্ছে কলা আমা ইহু ইউসিক হ্যাঁ সে তখন বলল যে একটা সময় আসবে যখন সে আর ফল দিবে না কলা আকবিরা তখন সে বলল যে আমাকে জানাও বহারিয়া তবরিয়া সম্পর্কে কুলনায় তখন আমরা বললাম যে বহারিয়া সবরিয়া তবরিয়ার কোন জিনিসটি সম্পর্কে তুমি জানতে চাচ্ছ হাল আহ মা তখন সে বলল যে সেখানে কি পানি আছে কল উহিয়া ক্যাথিয়তুল মা এটা তো অনেক পানি আছে এখন কল আহ কল ইন্ধাব তখন সে বলল যে ও সেটার পানি চলে যাবে শেষ হয়ে যাবে কল আখবির আইনে জোগাড় তোমরা আইন জোগাড় সম্পর্কে সেই যে জোগার সেটা সম্পর্কে আমাকে জানাও কলাই সেই সাথীরা বলল যে কোন জিনিস সম্পর্কে কল আহ আইন মা সেই সেই যে প্রস্তবনে কি পানি আছে ওয়াল ইউজরাল আহলুয়াবি মাইল ইউজরাল আহলুয়াবি মাইল আইন সেই পানি দিয়ে কি লোকেরা ফল ফলাধি ফলায় না ফসল করছে কিনা আমার কিছু জানাও মা ফল তিনি কি করেছেন কল উকাত সে তো মক্কা থেকে বের হয়েছে পৌঁছেছে তখন লোকটি বলল যে আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে কুলনা হ্যাঁ যুদ্ধ করেছে বিহিম কি করেছে তার সাথে আমরা জানালাম যে আশেপাশে যত জনপদ আছে গুলোর উপরে তার করায়ত্ত প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা তার আনুগত্য মেনে নিয়েছে কলমা সেগুলো তাদেরকে এটা হয়ে গেল কলন আমরাও হ্যাঁ হয়ে গেল কলা আমা ইন্দা ইহু তখন সে বল তাদের জন্য ভালো তারা আনুগত্য করা নিজের সম্পর্কে ইন আনসি আমি সেই মাসি হদ মাসি হাজ ওয়নি আখরুজ আমাকে ওচিরেই বের হওয়ার নির্দেশ অনুমতি দেওয়া হবে তখন আমি বের হবো ফাসিরু في জমিন কি জমপুরা জমিনি আমি ভ্রমণ পুরা ভ্রমণ আমি ভ্রমণ করব ফালা আদারু ক্বারিয়াতালিল্লাহা বাত্তুহা ফি 40 লাইলা فيتيبي দিনে আমি পুরা পুরা পৃথিবী আমি পুরা পৃথিবী প্রদক্ষিণ করব গায়রা মক্কা ওয়া তাইবা مدينة فهما মদিনা মক্কা ও তাইবাতে আমি ঢুকব না তাইবর্ত মদিনা ফহুমা মুহাররামাতান মুহাররামাতান আলাইহি আলাইকি আলতাহুমা এই দুটি শহর আমার জন্য হারাম এর প্রত্যেকটি ঢুকার রাস্তায় ফেরেস্তা রয়েছে যা সেগুলো পাহারা দিচ্ছে তখন কালার বললেন আর তিনি তার হাতে লাঠি দিয়ে মেম্বর উপরে আঘাত করছিলেন হাজি হি তৈবা হাজি তৈবা হাজ ই তৈবা বলতে তার মুখ থেকে যা হয়েছে এটা এই তৈবা এই তৈবা এই তাইব অর্থাৎ এটাই হচ্ছে তৈবা এটাই মদিনা মদিনার এক নাম তৈবা আল্লা আমি কি তোমাদেরকে এর আগে বলেছিলাম এর আগে রসুল আসম বলেছেন তাদেরকে মোদিনায় দার প্রবেশ করতে পারবে না এই ঘটনা যে সে বলি আমার কাছে আশ্চর্য লেগেছে তার সাথে আল্লাহ জেনে রাখো এটা সে কোন সমুদ্রের মধ্যে অথবা ইয়মন এর কোন সমুদ্রের মধ্যে আছে বরং সেটা কোন পূর্ব দিকের কোন সমুদ্রের মধ্যে হবে আমি এটা রসুল্লাহাম মুখ থেকে সেটা মুখস্ত করে নিলাম ইবন হাজার বলেন যে হাদিসটি গরিব এবং গরিব হচ্ছে এমন হাদিস সাথে অন্য কারো হাদিসের বর্ণনা আসেনি অর্থাৎ এত লোকের বর্ণনা থাকতে শুধুমাত্র ফাতোহিন কয়েস কেন বর্ণনা করবেন এটা কেউ কেউ বলে থাকেন এটা ঠিক নয় ইবনাহের কথা ঠিক না বলেছে কে দায়ের কথা ঠিক না নয় ফকাতস আবু হরাই রায় শাহের হুম এই হাদিসটি বর্ণনা করেছেন তেমনি আবুরা করেছেন আয়সাদাভের আবদুল্লাহ রাহ আনসাইদ আল্লাহ আহ তিনিও সেটা বর্ণনা করেছেন তাহলে সেটা আর ফর্দ রয়ে অর্থাৎ সেটা মানতে কোন অসুবিধা হওয়ার কথা নাই এখন আমরা দুইটা দিনই একটি হচ্ছে দুই ধরনের বর্ণনা আসছে একটা সেই লোকটি তা বাঁধা আছে ঘুরে বেড়াবে এভাবে আলমদের মধ্যে বিভিন্ন মত আছে আবু আবদুল্লাহ কর্তুবী ইমাম কর্তুবী বলেন যে বিশুদ্ধ মতে ইবনে সৈয়াদ দাজাল কারণ পূর্বে পূর্বে সম্ভবত সে অন্য কোনো উপদ্বীপে ছিল সেখান থেকে এসে মদিনা অবস্থান করেছে এবং সবশেষে আবার সে প্রকাশ পাবে কারণ বিভিন্ন বর্ণা দেখা যায় সে হারিয়ে গিয়েছিল এই জন্য তিনি সরাসরি কথাই বললেন যে আগে সে উপদ্বীপে ছিল পরে এসে সে মদিনা ছিল এবং পরবর্তী আবার হারিয়ে গিয়েছিল আবার সে দেখা দিবে দার্জাহ হিসেবে পরবর্তীতে ইয়াম নবির রহমতুল্লাহ বলেন আসলে এই বিন সৈয়াদের ঘটনা মারাত্মক মানে এটাকে আমরা কোন সামঞ্জস্য বিধান করতে পারছি না দার্জালের সাথে আমি জানি না সেটা হতে পারে সে দার্জালগুলোর মধ্যে একজন দার্জাল এই ব্যাপারে আলেমদের মধ্যে বিভিন্ন মত থাকলেও দেখা গেছে যে ইবনে ইবনে ইবনে সৈয়াদ ইসলাম গ্রহণ করেছে সবশেষে যারা বলে সাজি সাহাবি বলেন হারিয়ে গেছে সে সাহাবি তাকে হয়তো দেখেননি আর দ্বিতীয় জিনিস হচ্ছে সে মক্কামুদ্দিন প্রবেশ করেছে মদিম ছিল সুতরাং তার সম্পর্কে দাজজাল বলার অবস্থা বাকি রইল না এটা কেউ কেউ বলতে পারে যে সে যখন সে যখন দার্জাল হবে তখন সে আবার মক্কামো দিনে প্রবেশ করতে পারবে না এটা বলতে পারে অথবা এটা বলতে পারে যে তখন তার সন্তান হবে না এটাও বলতে পারে কিন্তু আমাদের কাছে এবারে সুস্পষ্ট কোনো নস নেই যে সে আসলে সেই দার্জাল কিনা যে দার্জিয়াল কতারসুল্লাহাম সবাইকে সাবধান করেছেন এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটা যে ইবনে সহিয়া দাজজাল নয় এবং সেই দাজজাল সেদ আাজ্জাল পরবর্তীতে বের হবে এটা হলো অনেক বিশুদ্ধ অনেকে বলে থাকেন আর কিন্তু তারপরেও দেখা গেছে যে অনেকেই আলেমদের মধ্যে এভারিদার নিত্য আসেন অনেকে যেমন ইমাম শওকানি এবং বাইহাকির বা কোন কোনো বর্ণা থেকে দেখা যায় যে ইমাম শওকানি রহমতুল্লাহ তিনি বলেন যে ইবনে সাইয়াদ দাজ্জাল আর ইমাম অথচ ইমাম বাইহাকি বলেন যে ইবনে সৈয়াদ দাজ্জাল না তাহলে যুগ যুগে আলমদের মধ্যে মতভেদ ছিল আমরা এটাই বলব হয়ে থাকে যে সে ইসলাম গ্রহণ করেনি বা তার ইসলাম সত্যিকার দার উপর ছিল না আর যদি সে ইসলাম সঠিক হয়ে থাকে তাহলে তার ইবনে দাজজাল নয় সার মধ্যে দার্জালে কিছু গুণাগুণ পাওয়া গেছে বলে রসুল ইসলাম তাকে দার্জিয়াল বলেছিলেন আর দার্জাল আসল দার্জালটা বের হয়ে পরবর্তীতে এ যখন সে তাকে নির্দেশ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে তখন সে বের হবে এটাই হচ্ছে বিশুদ্ধ মত যে পরবর্তীতে দাজিয়াল বের হবে সে দাজিয়াল আর ইবনে সৈয়াদ এক নয় এবং ইবনে সৈয়াদের সন্তান হয়েছিল এবং সে মদিনায় ছিল এবং সে শেষ পর্যন্ত তার অনুবোধে দাবিও করেনি এবং তার সন্তানরা অনেকেই সাঈদ ইবুল মুসাইব যিনি সৈদ উত্তাহীন বলা হয় তাকে তার তাঁর কাছে পড়ালেখা করেছেন এ সমস্ত কারণে আমরা বলতে পারি যে ইবনে সৈয়াদ আসল শহীদ আজ্জাল নয় জেদ আজ্জাল সম্পর্কে আসল শেদাল সম্পর্কে সবাইকে সাবধান করেছেন তার উম্মতকে সাবধান করেছেন প্রত্যেক নবী তার উম্মতকে সাবধান করেছেন শাহীদ আজ্জাল নয় এই দেখা যায় যে আলামদের মধ্যে পূর্ব থেকে মতভেদ আছে এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে কারণ আসলে সঠিক কোনো সমাধান কেউ দিতে পারেনি তারপরেও আমরা বলব যে ইবন সৈয়দ দার্জাল নয় বরং দার্জালের বেশ কিছু আলামত আছে যেগুলো পরবর্তীতে প্রকাশ পাবে পরবর্তী দেখা গেছে যে সুলোসমান দ্বারা দার্জালের সাথে সর্বশেষ যে ইবন সৈয়াদের অবস্থা তা পরিপূর্ণভাবে মিল খায় না এই জন্য আমরা ইনশাল্লাহ অবস্থা এবং দার্জাল কি হবে কোথ থেকে বের হবে কোথায় যাবে না যাবে সে বিষয়টি আগামী পর্বে আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন